গত 9 মার্চ বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বয়ে যাওয়া ফেনিনেদের ওপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করা হয় প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড়ের সাথে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরকে যুক্ত করা হয় কারণ হিসেবে বলা হচ্ছে যে এই সেতুর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরা সহ দেশটির উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর পণ্য আনা নেওয়া সহজ হবে পাতা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মুখরোচক গল্পও এমনকি এই সেতুর উদ্বোধনকালে কেবল পোলটি নয় দরকার হলে মালাওয়ানদের চট্টগ্রামের বিমানবন্দর ব্যবহারের পূর্ব আশ্বাসও দিয়ে রাখলো মালাওয়ান মুশ্রিকদের এদেশীয় তাবেদার হাসিনা ভারতের এদেশীয় দালাল হাসিনার ভাষায় বন্ধুত্বের নিদর্শন স্বরূপ নির্মিত এই সেতুর লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে দেখানো হচ্ছে ভারত কর্তৃক চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের জন্য শুল্ক আদায় করে বাংলাদেশ লাভবান হবে ভারতীয় মিডিয়ার সাথে তাল মিলিয়ে এদেশের মিডিয়াগুলো খুব ফলাও করে এসব লাভ ক্ষতির হিসাব প্রচার করছে কিন্তু এর বাস্তবতা একেবারেই ভিন্ন মূলত এক দশকেরও বেশি সময় ধরে হিন্দুত্ববাদী মালয় প্রভূদের ঘুঁটির জোরে ক্ষমতার গতিতে টিকিয়ে আছে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা বিনিময়ে ক্রমান্বয়ে বাংলাদেশকে বিক্রি করে তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার মূল্য চুকাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উনচল্লিশ বছরেও ভারত বাংলাদেশের মধ্যে কোন পোর্ট ব্যবহারের জন্য বারবার চেষ্টা করিও সুযোগ পায়নি অথচ হাসিনা ক্ষমতায় আসার পরই ভারতের বহুল কাঙ্ক্ষিত ট্রানজিট ও পোর্ট ব্যবহারের জন্য মুসলমানদের স্বার্থ ও স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে সেগুলো নামেমাত্র মূল্যে ভারতের হাতে তুলে দেয় ফেনী নদীর ওপর মালন্দের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ করে ভারত এমন কি উদ্বোধন হওয়ার পর এই সেতুর নিয়ন্ত্রণও থাকবে ভারতের কবজায় ঠিক যেমনটা সেতু নির্মাণের সময়ও ভারতের একক ও নিজস্ব তদারকিতে ছিল এর নির্মাণ কাজ আর দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দরেও এর মাধ্যমে দেশের নিয়ন্ত্রণের শিথিলতা আসবে সুযোগ সুবিধা হারাবে